পরিবেশিত অডিও লেকচার সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে গতপর্বে আমরা তাবকের যুদ্ধ সংক্রান্ত কোরআনের কিছু আয়াত নিয়ে আলোচনা করেছিলাম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 মোয়াজের উটো পা হরকে যায় তিনি বর্ণনা করেন আমি আমার উটের লাগাম ধরে ছাড়া দিতেই তা উঠে গিয়ে নবী সাল আলী আসলামের উঠকে চমকে দেয় ভয় পেয়ে সামনে দিকে দৌড়ে যায় নবীজির উটটি নবীজি সাল্ল আলী আসলাম মুখ ঢেকে পাগড়ি পরা ছিলেন ঘটনা কি তা দেখার জন্য পাগড়ি খুলে পেছনে তাকিয়ে দেখলেন আমাকে দিলেন। বললেন আলী আসলাম বললেন এদিকে আসো মোয়াজ রাদহু বর্ণনা করেন আমি এত কাছে চলে গেলাম যে দুজনের উঠের জিন একটার সাথে আরেকটা লেগে যাচ্ছিলাম বললেন লোকজন যে ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে তা তো আমি টেরই পাইনি ঘুমিয়ে পড়েছে তো তাই ওদের উট এদিক ওদিক চলে যাচ্ছে মোয়াজবেন জব্লাহু খেয়াল করলেন সেখানে তিনি আর নজি ছাড়া আশেপাশে আর কেউ নেই এই সুযোগে তিনি বললেন আল্লাহ রসুল একটা কথা বলতে চাই অনুমতি দেবেন সাহবরা রসুল্লাহ সাল আলী একা পাবার আশায় ত্বকে তককে থাকতেন জবাল বলেন আমি এমন একটি কথা জিজ্ঞেস করতে চাই যা ভাবতে ভাবতে আমি একদম অস্থির হয়ে গেছি নবীজ সাল্লা আলিবাস্লাম বললেন হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস বললেন আল্লাহ রসুল জান্নাতে ঢুকতে হলে আমাকে কি করতে হবে বলে দিন এমন কিছু একটা বলুন যা আপনি ছাড়া অন্য কারো কাছ থেকে জানতে পারব না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 আর এই কাজ আমৃত্যু চালিয়ে যাবে নবীজ্ল আলী আসালাম আরো বললেন তুমি চাইলে আমি তোমাকে এর মাথা খুঁটি আর চূড়া কি সেগুলো কি বলব না জবাল বলেন জি জি বলে দিন আমার বাবা মা আপনার জন্য কুরবান হয়ে যাক ফিদাকা আবি অর্থাৎ আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক এটা উৎসাহের আতিশয্যে বলা একটা আরবি বাচন অথবা কাউকে সর্বোচ্চ প্রশংসা করতে হলে আরো এটা বলে থাকে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 সেই সত্তা শপথ যার হাতে আমার প্রাণ ফরজ সালাতের পর যে আমলের মাধ্যমে জান্নাতে বান্দার মর্যাদা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় তা হল আল্লাহর রাস্তা জিহাদ এই কাজ করতে গিয়ে ক্লান্ত হওয়া প্রতিটি চোখ ধুলি ধূষণিত হওয়া প্রতিটি পা এই মর্যাদা লাভ করবে রাস্তায় জন্য উৎসাহিত করেছেন তিনি আরেকটি এসেছে মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হয় আল্লাহ রাস্তা জিহাদে ব্যবহৃত পশুর জন্য অর্থ ব্যয় করলে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 এবং তার সাথে কোন শরিক স্থাপন করবে না নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত দেবে মাহেরমজানের সাওম পালন করবে এবং কাবাগ্রহের হজ পালন করবে বললেন তোমাকে আমি কল্যাণের দরজাগুলোর কথা বাতিল দেব না শুনুন সাওম ঢালস্বরূপ কাজ করে সাদাকা গুনাহকে নিশ্চিন্ন করে যেমন পানি আগুনকে নিশ্চিন্ন করে দেয় আর মধ্যরাত্রিতে মানুষের নামাজ অতঃপর তিনি এই দুটি আয়াত পড়লেন যার অর্থ তারা সচ্চা ত্যাগ করে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 তোমার মা তোমাকে হারিয়ে ফেল মানুষকে তাদের নিজেদের জীব ঘটিত পাপ ছাড়া অন্য কিছু কি তাদের মুখ থুপড়ে জাহান নামে নিক্ষেপ করবে এই একটি হাদিসের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা এসেছে যা প্রত্যেকটি মুসলিমদের মেনে চলা খুব গুরুত্বপূর্ণ তাবকে পোছার দিন সকাল সকালে রবীজি সাল্লাস্লাম একটা খুদবা দেন খুদ্বার হাদিসটি বর্ণনা সূত্র এমনিতে দুর্বল তবে কিছু কিছু অংশ সহিস্তনদ এসেছে আলবিদা ওয়ার নিহায়াতে ইমাম এ বিনাস রেহেমাহ বর্ণনা করেন উকবা উকা এম থেকে বর্ণিত তিনি বলেন। আমরা রসল আলী সহগমে হলাম পথে কোনো এক মঞ্জিলে মঞ্জি আলী পড়লেন এবং সকালের সূর্য এক বললম বরাবর উঁচু হবার আগ পর্যন্ত তার চোখ খুলল না এ সময় জেগে তিনি উঠতে বললেন হে বিলাল আমাদের পক্ষে ফজরের ওয়াক্তের প্রতি নজর রাখবে এই কথা কি তোমাকে আগেই বলে রাখিনি বিলাল রহু বললেন ইয়া রসল ঘুম আমাকে তেমনই পেয়ে বসেছিল যেমনটা আপনাকে ক্ষেত্র ছেড়ে একটু সরে এসে সেখানে সালাত আদায় করলেন এবং দিনের অধিকাংশ সময় ও রাতভর সফর করে সকালবেলা তাবুকে উপনীত হলেন এরপর নবীজি সাল্ল দেন। খুদবাদি মেম্বারে উঠে দাঁড়ান আল্লাহর যথাযথ প্রশংসা পাঠ করলেন তারপর বললেন আল্লাহর কিতাবই অন্যতম বাণী আর তাকুয়ার বাণী হল দৃঢ় হাতল ইব্রাহিম আলাহামের পথই সর্বোত্তম পথ আর সর্বোত্তম সুন্নাহ মুহম্মদ সাল্ল আলহামের সুন্নাহ সর্বশ্রেষ্ঠ কথা আল্লা সর্বোত্তম কাহিনী কোরআনে বর্ণিত কাহিনী ইখলাস ও সহকারে কৃত কাজগুলোই সর্বোত্তম কাজ আর নিকৃষ্টতম কাজ বিদায়ত নবীদের দেখানো হৃদায়ত সর্বোত্তম হৃদায়ত শ্রেষ্ঠতম মৃত্যু শাহাদাদের মৃত্যু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 আর নিকৃষ্টতম অনুশোচনা শেষ বিচারে দিনের অনুসচনা। কিছু লোক কদাচিত জমার সালাতে আসে কেউ কদাচিত আল্লাহকে স্মরণ করে মিথ্যেবাদে জীব হল নিকৃষ্টতম পাপ শ্রেষ্ঠতম প্রাচর্য অন্তরের প্রাচুর্য সর্বশ্রেষ্ঠ পাথেও তাকুয়া প্রজ্ঞার চূড়া হল আল্লাহকে ভয় করা হৃদয়ে বিরাজকারী সর্বশ্রেষ্ঠ বস্তু ইয়াকিন মত সকল পাপের জননী নারী শয়তানের প্রবেশপথ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 প্রতিটি বাক্যই গভীর অর্থপূর্ণ প্রতিটি শব্দ আর বাক্যের ব্যাখ্যা নিয়ে আলাদা করে খুতবা দেয়া যায় আমরা গতপর্বে রাজা ওকায় ঘটনা আলোচনা করেছিলাম মুসলিম বাহিনী তাবকে অবস্থানকালে ওকায়দ মিত্রতার বহিঃপ্রকাশ হিসেবে বেশ কিছু উপহার পাঠায় এর মধ্যে এমন একটি শাল ছিল যেমনটা মুসলিমরা আগে কখনো দেখেনি এমনকি তাতে স্বর্ণের কিছু হালকা কারুকাজও ছিল নবীজ সাল সেটা পড়লে সাহাবিরা মুক্ত হয়ে কাপড় দেখেন আমরা এমন একটা সময় কথা বলছি যখন আরবদের দারিদ্র ছিল প্রকট বিশেষ করে হিজাজ অঞ্চলের কথা তো বলাই বাহুল্য জমজম ছাড়া অন্য কোন পানির উৎসও ছিল না তাদের সব পণ্য বাইরে থেকে আমদানি করত এমনকি মুদ্রাও ব্যবহার করত রোমান বা পারস্যের তাই এত সুন্দর সেলাই করা কাপড় দেখে সাহাবিরা অভিভূত হয়ে যান ব্যবহার করে তা এই পুরো কাপড়ের চেয়েও মূল্যবান প্রায় বিশ দিন অবস্থান করেন এই অবস্থানকালের আরও একটি খুতপায় বর্ণনা পাওয়া যায় একদিন তিনি সালাতের পরে উঠে দাঁড়িয়ে বলেন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 আল্লাহ আমাকে ইচ্ছে মতো একটি দোয়া করতে বলেছেন আমি সেটা কেমত দিন তোমাদের জন্য তুলে রেখেছি তোমাদের যে কেউ লা লাহ ইল্লাল্লাহ বলবে সে এই পঞ্চম জিনিসটি পাবে অর্থাৎ উম্মাদের জন্য রসুল্লাহ সাল্ল আলিউসালামের সাফাত সমগ্র উম্মাহ একসময় এর কারণে জান্নাতে প্রবেশ করবে কিছু ভবিষ্যৎবাণী করেন তিনি যেমন মুসলিমের রোম আর পারস্য বিজয় করবে এবং এমনটাই হয়েছে করুন। তাবুকে থাকাকালীন কিন্তু তিনি রোম আর পারস্যের সবচেয়ে কাছাকাছি অবস্থান করছিলেন সেখানে তিনি এই ঘোষণা দেন। এবার আমরা আলোচনা করব দুই যারা তাবুকের যুদ্ধে মূল বাহিনীর সাথে যোগ দিতে পারেননি কিন্তু পরবর্তীতে একা একাই যোগ দেন এত দূরের পথ একা একা পারি দেওয়া নিঃসন্দেহে সহজ বিষয় ছিল না কিন্তু এই সাহাবিরা ছিলেন দিন ইসলামের প্রতি আন্তরিক তাই প্রতিকূলতা সত্ত্বেও ঝুঁক হলেও তারা শেষ পর্যন্ত তাবুকের যুদ্ধে অংশ নেন এই দুই সাহাবি হলেন আবু খাইসামা রানহমা করবুজর মুসলিম সেনাবাহিনী সুনায়াতুল ওয়াদা নামক স্থানে পৌঁছানোর পর আল্লা রসুল্লাহ আলী ওয়াস্লাম পুর বাহিনীর বিভিন্ন ভাগের জন্য কমান্ডার নিযুক্ত করে তাদের হাতে পতাকা তুলে দেন এই অভিযানে গায়েড ছিলেন ইলকেমা ইবেন আল ফাগুয়া রদুল্লাহ আনহু আব্বাসে বিনিস আনহু ছিলেন বিশ্বাস করে এমন প্রত্যেক মুসলিম লোক বাদে সবার জন্য অপেক্ষা করাও যৌক্তি ছিল না যখনই রসলাস আলী ওয়াসালামকে বলা হত অমুক যুদ্ধে আসেনি তখন রসল্লাহ বলতেন তার কথা বাদ দাও তার মধ্যে যদি ভালো কিছু থেকে থাকে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 এবং তার দাবার বদলতে গিফার গোত্র ইসলাম গ্রহণ করে হিজরতের পর তিনি আর তার গোত্র মদিনায় চলে আসেন অগ্রগামী মুসলিম হিসেবে আবুজার তাবুকে অংশ নেবেন এটাই ছিল কাম্য কিন্তু তাকে দেখা গেল না আসলে আবুজর লো আহ মূল বাহিনীর পেছনে ছিলেন কিন্তু তার উঠটি ছিল ধীর গতির তাই তিনি পিছিয়ে পড়েন অনেকটা পিছিয়ে যাওয়ায় তিনি তার জিনিসপত্র নিয়ে উঠ থেকে নেমে গিয়ে তপ্ত মরুভূমির বুকে হেঁটেই রওনা দেন মুসলিমরা দেখতে পেল দূর দিগন্তে একজন মানুষ একা একা হেঁটে আসছে তারা রসো আলিমকে জানালেন্লা সাল আলহাম বললেন এটা যেন আবুজার হয় আসলে সেই মানুষটি কাছে এলে দেখা গেল তিনি আর কেউ নন আবুজর রাদহ আবুজর রাদুল্লাহ আনহর আগমনের কথা রসোসাল আলিহাসমকে জানানো হলো। রসো বললেন আল্লাহ আবুজরের উপর রহমত বর্ষণ করুন সে একা এসেছে একাই চলে যাবে আর কেমতের দিন তাকে একাই করা হবে আল্লাহ আলী ভবিষ্যৎবাণী আক্ষরিক অর্থেই সত্য প্রমাণিত হয়েছিল বেশ কিছু বছর পর তখন ওসমান এবং আনহুর খিলাফতকাল মুসলিম সাম্রাজ্য অঢেল বিত্ত ভৈভব অর্জন করেছে আবুজুর রাদহু ছিলেন খুব সাদা একজন মানুষ বড় হয়েছিলেন কঠিন মরু এলাকায় স্বভাবে তিনি ছিলেন কিছুটা রাগী এবং কঠোর প্রকৃতির তিনি ছিলেন একজন জাহিদ দুনিয়া বিমুখ ব্যক্তি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 এবং আবুজর রাদিল্লা আনহো এতে খুশি ছিলেন না তিনি জনগণকে বকাঝকা করতেন তারা সম্পদ জমা করত সেই কারণে তাদের তিরস্কার করতেন বিষয়টা তাই গভর্নর মোহাবিয়া রাদহো খলিফা উসমান রাদিল্লা আনহোকে চিঠি দিয়ে আবুজর রাদিল্লাহ আনহুর ব্যাপারে অভিযোগ করে জানালেন যে তার জন্য সামে স্বাভাবিক জীবনে বিঘ্ন ঘটছে উসমান রাদিল্লা আনহো তখন আবুজার রাদিল্লা আনহোকে মোদিনায় ফিরে আসতে বললেন কেননা শাম আসলে আবুজারের জন্য উপযুক্ত জায়গা ছিল না আবুজার আবুজর আহ শাম ত্যাগ করে মোদিনায় ফিরে এলেন উসমান এবং আফফান রাদহু বললেন তিনি চাইলে মোদিনায় থাকতে পারেন কিন্তু আবুজার আবুজর আনহু বললেন আপনাদের দুনিয়ার সাথে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না আমাকে আমার মতো থাকতে দিন আমাকে আর রাবজাতে যেতে দিন আর রাবজা হল মোদিনার কাছেই মরুভূমিতে ছোট্ট একটি গ্রামের মতো উসমান রদেল আনহু আবুজারকে ছেড়ে দিলেন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 একসময় তার মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এল মৃত্যুসজ্জায় তখন মরুভূমির মাঝখানে তার ছিলেন শুধুমাত্র তার স্ত্রী এবং সেবক কোনো প্রতিবেশী বা বন্ধু বান্ধব ছিল না জে মোহান সাহাবি এক সময় ছিলেন আল্লাহ রসুসাল্লি আসলামের সঙ্গী আবু বকর অমার ও ওসমান রাদিলহসময় ছিলেন তিনি একজন আলীম একজন মুফতি অথচ দুনিয়া ত্যাগ করার সময় তিনি আজ সম্পূর্ণ একা কোনো ছাত্র বা বন্ধু কেউই নেই তার স্ত্রী কাঁদতে লাগলেন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 তার স্ত্রী এবং সেবক তার কথামতো সবকিছু বললেন তার স্ত্রী রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন একটি কাফেলা আসবে এবং তার স্বামীকে দাফন করবে অবশেষে একটি কাফেলা এলো। সেই কাফেলাটি আসছিল কুফা থেকে সেখানে ছিলেন আবদুল্লাহ আবদুল্লাবেন মাসউদ রাদহ যখন জানলেন এটা আবুজর রাদুল্লাহ আনহুর লাশ তখনই তার মনে পড়ে গেল আল্লা রসুল্লাহ আলী আসলামের সেই হাদিসটি তিনি কাতে কাঁদতে বললেন আল্লা রস্য আবু আনহো একাই এসেছে একাই যাবে আর একাই পুনরুদ্ধৃত হবে এরপর ইমামতি করলেন ক্ষমতা আর নেতৃত্বকে তীব্রভাবে অপছন্দ করতেন একবার আবু মুসাশাহ রাজ আনহ তার সাথে দেখা করতে এসেছিলেন আবুজর আনহু তখন ঘরের কাজ করছিলেন ভাই হিসেবে তাকে সাহায্য করতে গেলে আবুজরহ তাকে বলেন আমাকে আমার মতো থাকতে দাও আবু মুস্তাহ বললেন আমি তো তোমার ভাই আবুজর উত্তর দিয়েছিলেন না নেতৃত্বের পদ গ্রহণ করার আগ পর্যন্ত তুমি আমার ভাই ছিলে। আমির হিসেবে নিযুক্ত বা সরকারি কাজের সাথে জড়িত ব্যক্তি থাকে আবু আনহু দূরত্ব বজায় রাখতেন আবু আনহর মতো জীবনযাপন করা হয়তো এখন সম্ভব নয় কিন্তু নিজেদের অবস্থাকে আবুজর আদেল আনহর জীবনের সাথে অন্তত তুলনা করা যেতে পারে এখনকার মুসলিমদের জীবনে প্রাচুর্য আছে জীবনের নিরাপত্তা আছে আছে সম্পদ এবং স্বাচ্ছন্দ্য আবুজরের সেসব কিছুই ছিল না কাফনের জন্য এক টুকরো ভালো কাপড়ও ছিল না কিন্তু ছিল তাকোয়া যা এখন দুর্লভ তাই মুসলিমদের আর সব থেকেও কিছু নেই দ্বিতীয় কাহিনীটি আবু খাইসামার রদেল্লা আনহর কাহিনী পিছিয়ে থাকা সাহাবিদের মধ্যে আরও একজন ছিলেন আবু খাইসামা আল আনসারি রাদাম ও অন্য মুসলিমরা যখন অভিযানে তখন আবু খাইসামা বসে আছেন আরিসে আরিস গাছের ডাল দিয়ে বানানো এক ধরনের বিশেষ করে ঘর গরমকালে সেই ঘরের উপর পানি ঢালা হলে তার শীতল ও আরামদায়ক হয়ে যেত বলা যেতে পারে আরিস ছিল প্রাকৃতিক এয়ার কন্ডিশনার তার দুই ঘরে ছিল দুইজন স্ত্রী আবু খাইসামা রাদিল্লা আনহ ঘরে ঢুকে দেখলেন তার স্ত্রীরা তার জন্য খাবার পানীয় প্রস্তুত করে রেখেছেন হঠাৎ তার মনে হল আল্লাহ তিনি বললেন আল্লাহ তপ্ত সূর্য আর গরম বাতাসে বসে আছেন আর আবু বসে আছে সুশীতল ছায়া এক সুস্বাদু খাবার আর সুন্দর স্ত্রীদের মাঝে এ হতে পারে না আল্লাহর কসম আমি এই দুই ঘরের একটিতেও প্রবেশ করব না যতক্ষণ না আমি আল্লাহ রসুলের অনুসরণ করি কাজে তোমরা আমার জন্য রসদ প্রস্তুত করো। তার স্ত্রীরা তার জন্য সবকিছু প্রস্তুত করে দিলেন আবু খাইসামা রাজহ উটের পিঠে চড়ে তাবুকের উদ্দেশ্যে রওনা হয়ে যান যাত্রাপথে আনহুকে সঙ্গী হিসেবে আনহু সম্ভবত মক্কা থেকে আসছিলেন বা অন্য কোনো কারণে তার দেরি হয়ে যায় তাবুক তার তারা রসল সাল আলহামের কাফেলার দেখা পান আবু খাইসামা উমায় রাজ আনহুকে অনুরোধ করলেন যেন তিনি একা গিয়ে প্রথমে আল্লাহ রসুলের সাথে কথা বলতে পারেন অমায় রহো তার অনুরোধ রাখলেন দূর থেকে সাহাবিরা দেখলেন কেউ একজন আসছে আল্লাহ আলহাম বললেন এটা যেন আবু আবু কাছে এলে আল্লাহ আলহাম তাকে বললেন তুমি তো নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলে আবু খাইসামা আবু খাইসামা রাদহু এরপর রসুল্লাহ সাল্লাহ পুরো ঘটনা খুলে বলেন এবং রসোল্লা সাল্লু আলহাম তার জন্য দোয়া করলেন একজন আদর্শ নেতা হিসেবে তাকে সাবধান করলেন এবং তার প্রতি দয়াও করলেন আবু খাইসাল কাহিনী থেকে শিক্ষা হলো একজন মুসলিম হচট খায় কিন্তু হচট খেয়ে আবার উঠে দাঁড়ায় একজন মুসলিম ভুল করে কিন্তু তার বিবেক তাকে সদ্রাতে বাধ্য করে একজন মুসলিম দিনের মধ্যে পিছিয়ে পড়ে কিন্তু সে অনুশোচনা করে আর সেই অনুশোচনা তাকে দ্বিগুণ উৎসাহে এগে যাওয়ার প্রেরণা যোগায় আল্লাহ বলেন আল্লা তালাকে যারা ভয় করে যদি শয়তানে কুমন্ত্রণা তাদের কখনো স্পর্শ করে তবে তারা সাথে সাথে আত্মসচেতন হয়ে আল্লাহকে স্মরণ করে এবং তাদের চোখ খুলে যায় সুর আরাফ আয়াত দুশো এক তাবুক থেকে ফেরার পথে আল্লাহ রসুল সাল আলহ ওয়াস্লামকে মুনাফিকরা হত্যা করার চেষ্টা করে এবার কাছে বর্ণনা করেন ইমাম বাহাগির হেমা উল্লাহ বর্ণনা করেছেন মোহাম্মদিনহো এবং হুসাইফা ইয়াম রসাল আলী বাহন লাগাম ধরে তার আগে আগে চলছিলাম উঠ হাঁকাচ্ছিলেন কিংবা আমি পেছন থেকে হাঁকাচ্ছিলাম আর আম্মার রেল্লা আনহ তার আগে আগে লাগাম টেনে চলছিলেন আমরা পাহাড়ি ঘাটির কাছাকাছি পৌঁছলে বারোজন আরোহীকে তার পথ রোধ করে দাঁড়িয়ে থাকতে দেখলাম বর্ণাকারী বলেন আমি রসোল্লাহ আলী মনোযোগ আকর্ষণ করলাম তিনি তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে দিল। আমাদেরকে গাঢাক লোকগুলিকে তোমরা চিনতে পেরেছ জি না তারা তো মুখসাবৃত্ত ছিল তবে আমরা তাদের বাহনগুলো চিনতে পেরেছি তিনি বললেন এরা কেয়ামত পর্যন্ত চলমান মুনাফিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত আর ওদের সংকল্পের কথা তোমরা কি অনুধাবন করেছ আমরা বললাম জি না তিনি বললেন তাদের ইচ্ছা ছিল গিরিপথে আল্লা রসুলকে আক্রমণ করে তাকে সেখানে ফেলে দেওয়া আমরা বললাম আপনি তাদের গোত্রের কাছে কেন ফরমান পাঠাচ্ছেন না যাতে করে প্রতি গোত্র তাদের অভিযুক্ত ব্যক্তির ছিন্ন মস্তক আপনার কাছে পাঠিয়ে দেয় তিনি বললেন। আরবরা পরস্পর এমন কথা বলবলি করবে যে মোহাম্মদ তাঁর দলের সহায়তায় লড়াই করে অবশেষে আল্লাহ তাকে বিজয় করলে তাদের বিপক্ষে হত্যাযোগ্য চালাতে শুরু করেছে যা আমি পছন্দ করি না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 নসল উল্লাহ সাল আলী একটি নবনির্মিত মসজিদে সালাদ পরার জন্য আহ্বান করা হয়েছিল কিছু লোক মসজিদটি নির্মাণ করেছিল করেছিলামকে বলল আমরা চাই এই মসজিদে সালাত আদায় করে আপনি একে বরকতময় করে তুলুন আলী বললেন এখন তো আমরা সফরে আছি যখন আমি ফিরে আসব ইনশাল্লাহ তখন সালাত আদায় করব এই মসজিদের কাহিনী সম্পর্কে জানার আগে আবু আমের সম্পর্কে জানা প্রয়োজন সে ছিল খজরাজ কোত্রের এক বিশিষ্ট নেতা জাহিরিয়াতের সময় তার নাম ছিল আবু আমির আর রাহেব মানে সে ছিল আল্লাহ উপাসক সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল খাজরাজের লোকেরা ইসলাম গ্রহণ করলেও সে তার ধর্মেই অটল থাকে শুরু থেকেই তার ছিল প্রবল ইসলাম বিদ্বেষ উহুদের যুদ্ধে সে ছিল ক্রশ পক্ষের শক্তি তার খনন করা গর্তে পড়েই আল্লাহ রসুফ সাল আলহাসমের দাঁত ভেঙে গিয়েছিল এবং শিরোসরান থেকে কিছু লোহার টুকরা ওনার গালের ভিতরে ঢুকে গিয়েছিলামের বিরুদ্ধে সুবিধা করতে না। এই অবস্থায় সে দীর্ঘ পথ পাড়ে দিয়ে হিরাক্লিয়াসের সাথে দেখা করতে যায়। এবং দখল করার জন্য তাকে সেনাবাহিনী পাঠাতে আহ্বান করে হিরাক্লিয়াস তাকে সাহায্য করার ব্যাপারে কথা দেয় আবু আমের প্রায় মোদিনায় তার বন্ধু মুনাফিকদের চিঠি লিখে আশ্বাস দিত যে ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সে সেনাবাহিনী নিয়ে হাজির হবে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 শীতের দিনে দুর্বল ও অসুস্থ লোকেরা যেন ঘরের কাছে সালাদ আদায় করতে পারে সেজন্য তারা মসজিদটি নির্মাণ করেছে এই মসজিদ নিয়ে যেন কোন সন্দেহ সৃষ্টি না হয় এজন্য তারা আল্লা রসুলকে সেখানে সালাত আদায় করতে অনুরোধ করে কারণ আল্লা সালাত আদায় করার অর্থ সেই মসজিদকে বৈধতা দেওয়া নতুন নির্মাণকৃত মসজিদটি ছিল মুনাফিকদের একটি ঘাঁটি কিন্তু আল্লাহ রসুল্লাহ আলী আসলাম সেখানে কখনোই সালাদ আদায় করেননি তাবুক থেকে মদিনা ফেরার পথে সাহ্লাসমের কাছে ওয়াহির মাধ্যমে মুনাফিকদের এই পরিকল্পনা প্রকাশ করে দেয়া হুস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 তোমার তো দারানো হচ্ছে সেখানে যেই মসজিদ প্রথম দিন থেকেই তাকুয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে রয়েছে এমন কিছু লোক যারা পবিত্রতাকে ভালোবাসে আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন আল্লাহ রসুল্লাহ সাল আলী আসলামকে এই মসজিদে সালাদ আদায় করতে নিষেধ করেছেন বরং এমন মসজিদে সালাদ আদায় করতে বলেছেন যেটা প্রথম থেকেই তাকুয়ার উপর প্রতিষ্ঠিত এবং যেখানে মুমিন্দা থাকে যারা পবিত্র হতে চায় रसूल के आगुने पोड़िए मटिर सम्पूर्ण मिशिए देर आदेश दें अन अस् सबुन गुआलामीदानीन अम अस्बुनम خَيْرٌ أَمَّنْ أم أَسَّسَ بُنْيَانَهُ عَلَى شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ لَا يَزَالُ بُنْيَانُ مَنْ بُنِيَ رِيبَةً فِي قُلُوبِهِمْ إِلَّا أَن تَقْطَعَ قُلُوبُهُمْ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 আল্লাহ তালা এই মসজিদের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন এমন এক মসজিদ যা ক্ষতি সাধন করে এজেন্ডা বাস্তবায়ন করে এবং মোমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করে খোদ আল্লাহ রসুল্লাহ আল্লাহলামের যুগেই যদি মোনাফিকরা এমন কাজ করার সাহস করে তাহলে বর্তমান যুগে এই ফিতনার স্বরূপ কি হতে পারে তা অনুধাবন করা অত্যন্ত জরুরি বর্তমানে মুসলিম বিশ্বের সরকার ও বিদ্রা। নিজেদের প্রভাব খাটানোর জন্য মসজিদগুলোকে ব্যবহার করছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আলিমদের ব্যবহার করে ফতোয়া প্রদান করাছে কাজেই বর্তমান সময়ে কোন মসজিদ যদি কাফেরদের এজেন্ডা প্রচার করে তাহলে সেটিও মসজিদাদ দিলারে সমতুল্য দিনের শত্রুদের এই ষড়যন্ত্রের ব্যাপারে মুসলিমদের সতর্ক হতে হবে এবং দ্বিতীয় শিক্ষা আল কুফরু মিল্লাত ওয়াহিদা অর্থাৎ কাফেররা এক মিল্লাত বা এক জাতি আমি ছিল একজন খ্রিস্টান আকিদার বিচারে খ্রিস্ট ধর্ম ইসলামের কাছাকাছি কারণ খ্রিস্ট ধর্ম মূলত তাওহীদবাদী একটি ধর্ম যদিও খ্রিস্টানরা তাওহীদের বিশুদ্ধতা বজায় রাখেনি সে তুলনায় মুশ্রিকদের আকিদা মৌলিকভাবে শেকের উপর প্রতিষ্ঠিত কিন্তু একজন খ্রিস্টান হয়েও আবু আমির মুসলিমদের সাথে শত্রুতা করেছে এবং মুশ্রিকদের আপন করে নিয়েছে আল্লাহ রসুল্লাহ আলাই তার নাম বদলে রেখেছিলেন আবু আমির আল ফাসিক কারণ সে ছিল নীতিহীন পথভ্রষ্ট লোক এখন এই তাবুকের অভিযান থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি ইমাম তার জা মাহ কিতাবে থেকে কিছু কল্যাণকর শিক্ষার কথা তুলে ধরেন যদি ইমাম খলিফা যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত করেন তাহলে তাতে সাড়া দেওয়া প্রত্যেকের জন্য বাধ্যতামূলক ইমাম অনুমতি দিলেই কেবল পেছনে বসে থাকার অনুমতি আছে যেই তিনটি ক্ষেত্রে জিহাদ ফরজ হয় এর মধ্যে এটি একটি বাকি দুটো ক্ষেত্র হলো।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 যথাসম্ভব এড়িয়ে চলা উচিত করা উচিত শিক্ষা গ্রহণের উদ্দেশ্য ছাড়া এই ধরনের স্থানে প্রবেশ করা উচিত নয় আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম www.facebook.com dot com slash raingros media author youtube channel www.youtube.com dot youtubeoutube dot org two